বাংলা মানবতা সমাধান দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে একজন মমিনের একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানা প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করছে যেটা আপনাকে প্রথম জানতে হবে তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নাই সুরা শুরু করেছিলাম আল্লাহর জন্য তিনি সকল আলমিনের রব প্রথম আয়াত যেটা নাজেল হয়েছে বিস্মিল্লাহ রবেন নামে যিনি সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি করুণাময় দাতা আল্লা কলম যিনি কলম দিয়ে শিক্ষা দান করেন আর বিশ্বাসটা এমন হতে হবে তো শীত আল্লাহ প্রসঙ্গে বিশ্বাসের প্রথম কথা হলো তিনি জাত তার সত্তায় তার একজিস্টেন্সে তিনি এক এবং একক সেখানে কোনো শরীর তার নাই সেখানে কোনো অংশীদার নাই দেওয়ার ক্ষেত্রে রূপবৃয়ের ক্ষেত্রে তার কোন শরীর নাই আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না আল্লাহ ছাড়া কোনো মালিক নেই তাই বলে যে আমিও কিন্তু মালিক এই কলমের মালিক এই টুপির মালিক এই চশমার মালিক কিন্তু এই মালিক কার কিভাবে আমি মালিক আল্লাহ হলেন মূল মালিক সেই মালিকানা থেকে আমাকে দেওয়া হয়েছে আল্লাহ মালিক হলেন আর আমার কিছুর মধ্যে আর আমার মালিকানা হলো সীমিত সময়ের জন্য সময় তো না এখানে আমার মনে রাখতে হবে দেওয়ার মধ্যে কেউ নাই কোনো ঠাকুর নাই কোনো দেওয়ার মধ্যে কোন লক্ষ্য নাই সরস্বতী নেই কোনো দুর্গাও নেই কোনো লাতও নাই রোজাও নাই মানাত হিন্দুর একমাত্র হিসাবে তিনি এক এবং একক তার নাম এবং গুনাবলীতে তিনি এক এবং একক তার সাথে কোন শরিক নেই এখানে যেভাবে নাম ও গুনাবলী কোরআনে এবং হাদিসে এসেছে আল্লাহ আল্লাপ বলেছেন এবং আল্লাহ রসুল বলেছেন তা সরাসরি প্রকাশ্যে অর্থ নেব তার কোনো অপপেক্ষা করব না তাকে আমরা অস্বীকার করব না অর্থ বুঝে এটা বলা যাবে না কোনো উদাহরণ দেওয়া যাবে না কোনো উপমা দেওয়া যাবে না কেমন তা বিবরণ যাবে না আল্লাহ যেমন কেমাইলি কবে জালাল তিহি আল্লাহর জন্য যে ধরনের যে গুণাবলী যে নাম প্রযোজ্য সেটা তার জন্য সেভাবেই প্রযোজ্য হয়েছে সেটা সেভাবেই রয়েছে সে নিয়ে আল্লাহ যেমন আছেন তার নাম এবং গুণাবলী আছে কোন উদাহরণ করতে হবে না অতি কেন। তিনি যদি সৃষ্টি করে থাকেন তিনি একাই পাবেন কোনো মধ্যস্থতা নাই কোনো ঠাকুর কোন লক্ষ্মী দুর্গা কোনো আমাকে সৃষ্টি করেনি আমাকে দেয় না সুতরাং আমি তার কাছে করতে পারি না আমি তার পূজা করতে পারি না কোনো মধ্যস্থতা নাই মধ্যস্থতা হলো ধোকা সুরা বাকারায় রাজানের আয়াতের পরে আল্লাহাক বলতেছেন আমার প্রসঙ্গে যদি আমার বান্দারা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলে দাও আমি খুব নিকটেই রয়েছে। নিকটে মানে কি আমি তো আমার এলেম সর্বত্র আমি তো সব দেখি সব জানি আমি তো বহুদূরে নয় উজি ইবু দাওয়াতাত দাঈদা জানি যখনই কোনো আহবান করে আমাকে ডাকে তখনই আমি তার জবাব দেই আল্লাহ পাক কত ডাকের জবাব দিয়েছেন কাফ হা ইয়া ইন সাদ যিকরু রাহমাতি রব্বিকা আমদাহু যাকারিয়া ইযনাদা রাব্বহু নিদা আন খফিয়া ক্বালা তিনি একক এবাদত পাওয়ার মুস্তাহে তিনি একক্লা একমাত্র এবাদত পাওয়ার যোগ্য তিনি একাই আর কেউ নাই কোন সৃষ্ট জীবের কেউ নাই তাগুত অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যার কাছে মাথা নত করা হয় চিৎসা করা হয় রুক্ষ করা হয় বাড়ি করা হয় আল্লাহ ছাড়া কারো জন্য যদি করা হয় সেটাই হলো তাগুত। প্রথম সকল তাগুতকে অস্বীকার করতে হবে লাহাই আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মহাবুদ নাই এর অর্থই হলো এই প্রথম অর্থ হল না আমি অস্বীকার করছি কারোর অধিকার নাই পাওয়ার আমার এপাদত পাওয়ার দাসত্ব পাওয়ার লুকা করার মাথা নত করা পাওয়ার কামনা পাওয়ার বাসনা পাওয়ার দোয়া পাওয়ার কসম পড় কারোর অধিকার নাই একমত আল্লাহ ছাড়া যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি পাবেন তিনি একা এটার নামে হলো লাহ ইল্লাহ প্রথম হলো না অস্বীকার করা তারপরে হলো হ্যাঁ তারপরে হলো ইা এবং অস্বীকার করে সকল কিছু অস্বীকার করে তারপরে যদি আল্লাহর পরিমাণ আনা হয় ফাঁকা বিলে তাহলে সেই লোকে শক্ত আংটার শক্ত অবলম্বন শক্ত ধরার যে জিনিস সেটা সে ধরতে পারলো তিনি হাই তিনি আল্লাহুসমাদ সংজ্ঞা এটা যে সেটা হল সকল প্রকাশ্য এবং গোপন কাজ এবং কথা যা আল্লাহকে সন্তুষ্ট করে সেটাই হলো এবাদতুল আল্লাহকে আল্লাহ ছাড়া আর কারো করবে না তাহলে সারা বিশ্বের পৃষ্ঠীর দর্শক শ্রোতা এবাদত হলে একলা সব যা কিছু যায় আমার পক্ষ থেকে আবেদন নিবেদন সকলে এবাদত আর এই দায়িত্ব দিয়ে সকল রসুলকে পাঠানো হয়েছিল আল্লাহ রাজিম পাঠিয়েছিলেন তো হেদের কথাতে আমি মানুষ এবং জিনকে একমাত্র আমারই বাদতের জন্যই সৃষ্টি করেছি আর একমাত্র তারইত করবে বিস্তারিত আমি কে পাঠিয়েছিলাম তার কমের কাছে যে আমি তোমাদের কাছে প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী ভয় দেখার জন্য এসেছি আল্লাহ ছাড়া সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেন আতকে পাঠিয়েছিলাম হুদা আদের বংশের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদ সামুদ বংশের কাছে তাদের ভাই সালে কে পাঠিয়েছিলাম কালয়া কৌমুদুল্লাহ সুরাহুদের একষট্টি নম্বর আয়াত সম্মানিত খুব শীঘ্রই ফিরে আসছি সে পর্যন্ত আপনারা ইনসাল অপেক্ষা করবেন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 way i be what they gon say is we can't great just really only ones with heads on straight don't allow sounding your head looking down if you need to the west in the town m u i'm so blessed to be with them m u i'm so blessed to be with them watch little wonders at their best বিস্ময় শিশুরা আজ সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে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 আল্লাহর সাথে এগুলো সেরেক হয়ে যাবে আল্লাহ প্রসঙ্গে যে সঠিক ধারণা সেগুলো আপনাদের মধ্যে থাকবে না এই যে ধারণা গায়েবের সাথে সেরেক হয়ে গেল হাত দেখালেন যে ব্যক্তি কাহিনের কাছে আসবে গণক ঠাকুরের কাছে আসবে তার চল্লিশ দিন পর্যন্ত তার এবাদত বরবাদ হয়ে গেল কাজেই গণক গনক ঠাকুর এই আর্রাব কাহান এদের সামনে আসলে কিন্তু আল্লাহর সাথে আপনি সেরেক করে ফেলবেন আপনি মনে রাখবেন ইন্না রা সেরে আহমদাবাদ হাদিস রোকে যেটা সেরেকি যেটা হবে কথা কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না কফা কা রবা কামি কাকুক ইত্যাদি যার কোনো অর্থ নেই আমাদের আমরা যাচ্ছি বাড়ির উত্তর কোনায় কাক ডাক দিল আপনার ধারণা যে হারে কে যেন মল্ল কি জানি বালামসিব চলে আসবে এটা একটা পক্ষে এটা একটা পাখি মাত্র তার বোধ কি সেখানে কি করতে পারে কি বুঝে কোন জায়গায় ডাক দিল পথে পথে গড়ে মরা ধরা খায় তার প্রতি আপনার বিশ্বাস ক্ষণার প্রতি বিশ্বাস ক্ষণার বচন চন্দ্রসভার মধ্যে তারা বৃষ্টি হবে খাড়া খাড়া চাসিরে কান্ধে আইন আজ না হয় হবে কাল শনিবারে চাষ দেওয়া যাবে না মঙ্গলবারে বীজ বোনা যাবে না শনিবারে বিয়া করা যাবে না বিয়ার ব্যাপারে আমার এক বন্ধুর বিবাহে গিয়েছিলাম ওনারা বিয়ে করবে। দিন ক্ষণ দেখে বিয়ে করবেন উনিও বড় আলেম আমিও সেখানে গেছি আমাকে বললো যে বন্ধু হিসেবে তুই বিয়েটা পড়া আচ্ছা ঠিক আছে পড়াবো না দেখা গেল যে ওনার বড় ভাই তখন তো তারা তোমসলাম আসাল জানেন না তিনি পুঞ্জকে এনে বলেন এখন তুমি পড়াও কেন এখন মহেন্দ্র যোগ চলছে আমি বললাম যে একজন মুসলমান হয়ে মহেন্দ্র যোগ আটটা কত মিনিটে চলছে সেই সময় বিয়া পড়াই হবে তাহলে এই শহরে কি হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পুরোহিতের অভাব রয়েছে নাকি হিন্দুদের পড়ান মুসলমানদের বিয়ে পড়ার দিন ক্ষণ আপনি জানবেন তারপরে পুঞ্জিকা দেখবেন তারপরে গ্রহ নক্ষত্রান্ত ভাবে সে রেকের মধ্যে যুক্ত রয়েছেন অনেকে আবার যাচ্ছেন রাস্তা যাওয়ার সময় পায়ের মধ্যে একটু গুতা লাগলো না আর যাওয়া যাবে না যাত্রা নষ্ট হয়ে গেছে যাত্রা নাস্তি হয়ে গেছে বেজি ডাইন দিকে গেলো না শিয়াল বাম দিকে গেল। এগুলার উপরে তারা বিশ্বাস করেন মাছ মারতে যাচ্ছেন স্ত্রী একটা খাইটা লম্বা ঢাল মেরে দিবে। বলবে যে এর দ্বারা বড় একটা মাছ সে পেয়ে যাবে কু ধারণা এই খাইটা বা কাঠের টুকরে ঢাল দেওয়ার সাথে মাছ বড় মাছ পাওয়ার কি সম্পর্ক থাকে থাকে অনেকে আবার প্রেমের তাবিজ কবস করেন একেবারে হুজুর হিসেবে বানিয়ে দেন গাছের মধ্যে লাগাইয়ে দেবেন তারপরে যখন সেই তাবিজ লড়বে প্রেম ছেলে এবং মেয়ের মধ্যে প্রেম বাস্তবায়িত হয়ে যাবে সম্মায়িত ভাই বোনেরা তারপরে প্রেম করার জন্য নামেতে লিখিল কিতাব এক আপন মজরে বা মৌলভী ইসমাইল তাবিজের কিতাব লিখেছে সেটার মধ্যে সেটার মধ্যে লেখা আছে যে প্যারাগ যখন গরম হইবে প্রেমিকা শেতাব চলিয়ে আসবে। এই সকল দোয়া কালাম পৈরা লোহা গরম দেওয়া হয় তাহলে প্রেমে খুব তাড়াতাড়ি দৌড়ে সেখানে চলে আসবে ইত্যাদি ইত্যাদি কারিমের নামে বিকৃতি ঘটানো হচ্ছে তাবিজ কবচ ইত্যাদির ব্যাপারে কাজেই ভাইও আপনি একটু সতর্ক হবেন এই সকল তাবিজ কবচ এই সকল কুসংস্কার এগুলাতে দূরে থাকতে হবে তবে যদি কেউ আপনাকে তাবিজ কবচ করে ফেলে তাহলে সে ব্যাপারে পদ্ধতি আছে যেটা আল্লাহ নবী থেকে সোহেল বর্ণিত রয়েছে বিস্তারিত তোমরা কি পড়ো সেটা তোমরা আমাকে জানাও যদি শুদ্ধ হয় তাহলে জাহেজ নাই যেটা রোকা ঝাড় ফুকের যেটাওয়ালা ঝাড় ফুকের সেটা সম্পর্ক ওয়াতা ওয় তাইম তামিমের মধ্যে বা তাবিজের মধ্যে লটকানো হয় যেটা সেটার মধ্যে সেরে কিের মধ্যে কথা না থাকলে তাহলে সেটা হালকা না যায় বা সেরে হবেই সেটা থেকে দূরে নয় প্রমাণিত নয় যে কেউ তাবিজ বিন্দেছেন ওয়ালাতা শেরক তেওয়ালা হলে এমন একটা জিনিস যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটায় বা স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটায় এমন কিছু কাজ করা সেটা দেওয়ালাতা শেরক বলা হয়েছে কাজেই সম্মানিত সারা বিশ্বের সারা পৃথিবীর ভাই বোনেরা মুসলিম সমাজের মধ্যে আসতো কিভাবেছেন ইন্নাহে রাজন মনে হয় যেন কোরআন হাদিস এই সকল তাবিজ লটকানের জন্যই এই সকল কাহিনী কারবার করার জন্য এগুলা করার জন্যই নাজেল হয়েছিল বিভিন্ন নামে আমি দেখেছি অনেক বড় মানুষেরা পরিচিত মানুষরা যখন জেলখানায় গেছেন তাদের আত্মীয় স্বজনরা তাদের কাছে কিতাব একটা নিয়ে গেছেন আমি পত্রিকার পাতায় দেখলাম আমি টিভিতে দেখলাম নামটা দেখে অবাক হলাম যে এত বড় বড় দেশের এত বড় বড় তারা কর্ণধার তারা এই সকল কিতাবপত্র পড়েন সেখানে অনেক অনেক সময় দেখা যায় পুরাণের পাতার শেষে পাচইকার মাথার মতো গজার মাসের চক্রাপাকড়া মতো মাকস্বার জ্বালের মতো বিভিন্ন ঘরের মতো খোপ খোপ করে বানিয়ে বানিয়ে তার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে মনে হয় যেন পুরায়নে কারিম এই জন্যই নাজেল হয়েছিল এগুলা বাস্তবায়িত করার জন্যে কাজেই একলা নয় পুরাণে কারিমের উদ্দেশ্য পুরায়ণে কারিমের সাথে এই সকল তাবিজ কবচের ছবি ক্ষোভ টোপ নানান কিছু যুক্ত করে দেওয়া ভাই জঘন্যকম একটা বেদাহাতিকাজ আপনারা যারা কোরআন শরীফ ছাপবেন যে আমরা তো এরকম সুরা ফাতে ঝাড়া দিয়ে তারপরে বিষ নামিয়ে এক পাল ছাগল নিয়ে এসেছে এটার কি হবে আল্লাহ নবী বললেন এটা যে এই বা এটা থেকে রোগ নিরাময়ের জন্য যে একটা বিশাল ব্যাপার সুরা ফাঁটা তোমাদেরকে কে জানিয়ে দিয়েছিল আল্লা বললেন সাগল যদি থেকে থাকে তাহলে আমাকেও কিছু দাও আল্লাহ নবী বলেছেন যে শয়তান শিখে গিয়েছিল আবহরার হুকে তুমি যদি আয়াতুল কুরসিপুরে শও তাহলে তোমার ঘরে জিনবধ ঢুকবে না শয়তান ঢুকবে না আল্লা নবী বলেছেন সত্য কথা বলেছে যদিও সে মিথ্যাবাদে আয়াতুল কুরসিপুরে শোবেন তাহলে আপনার ঘরে শয়ত ঢুকবে না আপনার কোন ক্ষতি করবে না সেখানে বুঝতে পারতেছিলেন না কথাবার্তা ভালো করে মাথার কাছে একজন পায়ের কাছে একজন বসে বললেন আলমস্তা এই বান মেরে হয়েছে জাদু মারা হয়েছিল অমক কূপে বান করে তোমার এইটা ফালানো হয়েছে সেখান থেকে তাহলে চিকিৎসা কি হবে আল্লাহনবী সেখান থেকে উঠালেন সেটা তোলালেন অন্য কেঁদে সে জাদু টোনার প্রকুপে। একর পানি এক রং পর্যন্ত বদলে গিয়েছিল আল্লাহ নবী বলো অজর্বেল ফালাক অমিন শরের মেয়ে খালাক অমিন সরের গাছ এখানে এদা ওকাব অমিন শর্তে ফেলে অকাদ অমিন শরের হাসিদিন এদা হাসাদ এই পড়তে ছিলেন ফুদিচ্ছিলেন একটা একটা করে সেই জাদু টোনার গিটটা খুলে যাচ্ছিল আস্তে আস্তে আল্লাহনবী সুস্থ হয়ে পড়লেন আপনি যদি সত্যিকার পক্ষে আল্লাহর বান্ধা হন এই সকল কোরআন এবং হাদিসে যা আছে সেভাবে আপনি ব্যবহার করুন আল্লাহ নবী বলেছেন মো আউজা তাই পড়ো নাস। এটা পরে আল্লাহ নবী নিজের দেহে নিজে ফু দিতেন তার নাতি হাসান হসেন রাজহুমা তাদের দেহে ফুক দিতেন আয়সা রজ্লাহ আল আনহা আল্লাহ নবীর এককার শেষ যে অসুখে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই রোগের সময় আল্লা নবীর হাতে কুলাউজর ফালাক হাত সেটা বাস্তব আল্লাহ নবী বলেছেন আল্লাহাক যত রোগ অবতীর্ণ করেছেন তার জন্য তিনি সেফাও দিয়েছেন কোন রোগ সেফার বাইরে যাবে না হাদিস সহেল বোহারিতে কাজেই সম্মানিত ভাই বোনেরা আপনারা বৈজ্ঞানিকভাবে যেটা প্রমাণিত কোন গাছে কোন রোগরা আছে কোন পদার্থে কোন সেফা রয়েছে বৈজ্ঞানিকভাবে যদি প্রমাণিত হয় সেই চিকিৎসায় কোন সমস্যা নেই সেটা শল্য চিকিৎসা হোক বা সেটা ইঞ্জেকশনের মাধ্যমে হোক যেটা পিল মাধ্যমে হোক ক্যাপসুলের মাধ্যমে হোক সবই যাতে কিন্তু অদৃশ্য অজানতে। আপনি কোন সেরেক করতে যাবেন না তাহলে কিন্তু সেটা এ হবে না যেহেতু আপনি যে রশ্মিটা বান দিচ্ছে এটা একটা রশি এটা হাজার বার বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে না যে এই সুতা বা এই রশি। আপনার কোন রোগের সাথে কোন সম্পৃক্ত একটা প্লাস্টিক হাতে বানতেছেন হাজার বার পরীক্ষা করলেও প্লাস্টিক আপনার রোগ মুক্তি হিসাবে প্রমাণিত হবে না আর আল্লা সাথে হবে না অদৃশ্য ভাবে আল্লাহর কালাম যেহেতু এটা নয় রসুল হাদিব যেহেতু এটা নয় এটা পড়লে এটা দুই প্রকার হতে পারে একটা কথা না হলে আর জবাব দিতে হবে উপর ভিত্তি থেকে ভালো অর্থবোধক কোরআন হাদিসের যদি কিছু হয় তাহলে সেটার মধ্যে সেরেক হবে না ইনশাল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন সেরেকের কতগুলা দিক আছে দশটা কাজ ইসলাম নষ্ট হয় আল্লাহ করা আল্লাহ এবং যারা সেরেক করে কুফুরি করে তাদেরকে কাপের না জানাটাও কিংবা তাদের মত কাফের মতো ঠিক বৌদ্ধ ঠিক মশিকের মতো ঠিক হিন্দুর মতো ঠিক খ্রিস্টানের মতো ঠিক এই বিশ্বাস যদি আপনি করেন তাহলেও আপনার ইসলাম ভেঙে যাবে মতবাদ উত্তম এবং উৎকৃষ্ট প্রযোজ্য মনে করলে আপনার ইসলাম নষ্ট হবে জা আবিহি রসুল সাল্লাম আল্লাহ নবী জানে এসেছেন তার কোনোটার সাথে হিংসা বিদ্বেষ করলেও আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে কাজেই তাদের আমল বরবাদ হয়ে গেছে আল্লাহর থেকে যা অবতীর্ণ হয়েছে তার কোনো কিছু নিয়ে ঠাট্টা করা সুরা তো আবার এবং ছয়ষট্টি নম্বর আয়াত তারা মনে করছেন যে ঠাট্টা করা আল্লাহ নিয়ে আল্লাহর আল্লাহর পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নম্বর আয়াত ইত্যাদি জাদু করা একবারে সেরেক একেবারে জাদু কোনো অবস্থাতে করবে না সেরে সুরা বাকার একশো নম্বর আয়াত জাদু করা জাদু দেখা জাদু দ্বারা চিকিৎসা করা জাদুরা সার্কে যাওয়া সবে সেরে আর মুজাহরাতসমিন মুসলমানদের বিরুদ্ধে অহংকার করা অ্যাভয়েড করে চলা ইত্যাদিও ইসলাম নষ্ট করে আল্লাহ সকল গুণা মাফ করেন শেরেকের গুনা মাফ করেন ইসলাম আপনার ইসলাম যেন কোনো প্রকারে ধ্বংস না হয় সারা বিষ্টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা সংক্ষিপ্ত নাতি দীর্ঘ অতি দীর্ঘ মধ্যম ধরনের একটা আলোচনা তুলে ধরলাম আশা করি আপনারা আপনাদের আল্লাহর প্রতি সত্যিকার আকেদা বিশ্বাসকে একেবারে সঠিক করে নিয়ে দুনিয়া ফেরাত উভয় জগতেই মঙ্গল খেয়ের ভালাই আপনারা কামাই করবেন উপার্জন করবেন উভয় জগতে আপনাদের মঙ্গল হোক ও সাল্ল তলি ও সাহাবি আজমাইন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত समान आल्ला हलो सब चब বাতিল পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা चतुर्थ बार जिज्ञेस करलो তারপরকে নবজী বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ যায় দিকে এবং পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানি নেশাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাতিস নম্বর তিন হাজার একশো ছয় নবজি সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে